আবু জুহাইফা রদিলাহ আলানহুতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু আল্লাহ সাল্লামের কাছে ছিলাম তিনি তার নিকট উপবিষ্ট জনৈক্য ব্যক্তিকে বললেন হেলান্দা অবস্থায় আমি খাবার খাই না